সমিল্লাহি রহমানির রহিম ওয়াতুদ জালুদকে হত্যা করেছে যে দাউদ একজন সম্মানিত নবী তিনি হত্যা করেছেন তাহলে যে সমস্ত ব্যক্তিরা বলে যে হত্যা মানুষ হত্যা এটা মহাপাপ একেবারে নির্বিচারে বলে ফেলে কোন ব্যতিক্রম ছাড়াই তারা এখানে কি বলবে যে আল্লাহ সংশোধন সংশোধন এই হত্যাটাই হলো সংশোধন তাইলে হত্যা করা এটা নবীদের সানের পরিপন্থী হ্যাঁ নবীদের সানের পরিপন্থী না হত্যা করা আমাদের বুজর্গীর পরিপন্থী হইলো হত্যা এটা কি আল্লাহর ওলি না শয়তানের ওলি শয়তানের ওলি যেই মনে করে যে তার সানের পরিপন্থী হত্যা করা আল্লাহর নাফরমানদেরকে হত্যা করা কাফারিদেরকে হত্যা করা তার সানের কি পরিপন্থী তার মর্যাদা পরিপন্থী তাইলে সে কার ওলি না ওলি না সে কারানের ওলি কারণ শয়তানের অলির সানের পরিপন্থী হবে আল্লাহর শত্রুদেরকে কি করা হত্যা করা আল্লাহর অলির সানের পরিপন্থী হবে না কারণ আল্লাহর নবীর ওই সানের পরিপন্থী না আল্লাহ শত্রুদেরকে কি করা হত্যা করা তা আল্লাহ হবে মর্যাদার পরিপন্থী হবে না হবে না বলছেন বিষয়টা কত নবী এমন ছিলেন যাদের সাথে মিলে যুদ্ধ করেছে অনেক আল্লাহ আল্লাগন অনেক আল্লাহ আল তাহলে যুদ্ধ করা এটা নবীদের একটা কাজ ছিল আল্লাহ আল্লাহ একটা আমল ছিল কি করা যুদ্ধ করা তাহলে যুদ্ধকে নবীদের মরজাদার বিপরীত মনে করা আল্লাহালাদের মর্যাদার বিপরীত মনে করা কি পরিমাণ দুর্মূর্খতা দেখেন কেমন জঘন্য ধরনের মূর্খতা এদের যদি আল্লাহ রব্বুল আলমিন লোকদেরকে একজনের দ্বারা অপরজনকে প্রতিহত না করতেন যদি আল্লাহর পক্ষ থেকে প্রতিহত ব্যবস্থা না হতো পৃথিবী অশান্তিময় হয়ে পড়ত পৃথিবী অশান্তিময় হয়ে পড়তো ফিন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন জগৎবাসীর উপর বড়ো অনুগ্রহকারী রু ফলিন বড় অনুগ্রহকারী আল্লাহ রব আলমিনের সেই বড় অনুগ্রহের ফল হলো যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীবাসীর দলকে আরেক দল দিয়ে কি করেছেন প্রতিহত করেছেন তবে এই প্রতিহতটা যদি না থাকতো তাহলে পৃথিবী কেহে যেত ধ্বংস হয়ে যেত অশান্ত হয়ে যেত এটা বসবাসের অনুপযুক্ত হয়ে যেত তাহলে পৃথিবীর অস্তিত্বের জন্য প্রতিহত ব্যবস্থাটা এটা কি অপরিহার্য পৃথিবী পৃথিবী বসবাসের উপযোগী থাকা এটার জন্য প্রতিহত ব্যবস্থাটা অপরিহার্য তো পৃথিবী শান্তিময় থাকা এটা এর জন্য প্রতিহত ব্যবস্থাটা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 চলতেছে কি আছে কারণ আল্লাপাক বলছেন প্রতিহতের ব্যবস্থা যদি না থাকতো তাহলে পৃথিবী কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত যেহেতু পৃথিবী আছে ধ্বংস হয় নাই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 নিশ্চিত ধসিয়ে দেওয়া হতো খ্রিস্টানদের নির্জন তাদের সাধারণ এবং মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ রবুল আলমিনের নাম স্মরণ করা হয় সেগুলো অবশ্যই আল্লাহ সাহায্য করবেন তাকে এখানে আল্লাহ রব আলমিন পরিষ্কার বলেই দিয়েছেন আগে তো বলেছেন যে পৃথিবীর সুরক্ষা এটা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়ে এসেছে এটা আল্লাহ রব একটা অনুগ্রহ আর এখানে বলেছেন পৃথিবী স্থিত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 এটাও অবশিষ্ট থাকতো না যদি প্রতিহত ব্যবস্থা না থাকত মসজিদের সাথে একটা আনা হয়েছে। যে মসজিদে বেশি আল্লাহ পাকে নাম স্মরণ করা হয় অর্থাৎ মসজিদে নামাজ হয় মসজিদে তিলাওয়াত হয় মসজিদে বয়ান হয় মসজিদে দিনের অন্যান্য আমলের কি করা হয় চর্চা করা হয় সেই মসজিদ। প্রতিরক্ষা ব্যবস্থা সারা কি হবে না থাকবে না এই মসজিদের মধ্যে তালিম এটা এটা মসজিদকে টিকায় রাখবে আল্লাহ রব আল বলতেছেন মসজিদের এই কর্মকান্ড থাকা মসজিদ কি হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে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 অনাবাদ হয়ে যাবে ধসে যাবে কিনা থাকলে প্রতিহত ব্যবস্থা না থাকলে পাক পরিষ্কার বলে দিচ্ছেন যে প্রতিহত ব্যবস্থা না থাকলে এগুলি কি হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় অস্তিত্বহীন হয়ে যায় তাহলে ওগুলি যখন অস্তিত্ব দাওয়াত ছিল না ওখানে আরেক দল বলবে ওখানে জিকির ছিল না আরেকজন আরেক দল বলবে ওখানে তালিম ছিল না আরেক দল বলবে ওখানে আমাদের মতো পীরসাব ছিল না আরেক বলবে আমাদের মতো ওই সময় ওখানে কি ছিল না ওয়াজি ছিল না আরে সেইগুলি তো থাকা। এই জন্য অন্যান্য জিনিসগুলি কি পায় নাই রক্ষা পায় নাই বুঝে আসছে আল্লাহ রব বলে দেওয়া কারণ যে পৃথিবীর আবাদ জায়গা যে অনাবাদ হয়ে পড়েছে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 অপরিহার্য যে পরিমাণ প্রতিহত ব্যবস্থার মধ্যে শৈথিল্য আসবে সেই পরিমাণ দিনের মধ্যে কি এসে যাবে হদমুন এবং ধ্বংস এবং পতন কি চলে আসবে কি যাওয়া পতন হয়ে পরিমাণ প্রতিহত পরিত্যাগ করা হবে সেই পরিমাণ কি হবে পতন হবে তে প্রতিহত ব্যবস্থার সাথে আর অস্তিত্বের সাথে একেবারে উৎপ্রণিত জড়িত ভালো বস্তু হোক আর মন্দ বস্তু হোক সে প্রতিহত ব্যবস্থা ছাড়া কি করতে পারবে না ঠিকতে পারবে দিন যেহেতু ভালো এটা যেহেতু বাস করে আর হয় না আল্লাহ রব আলিন বলে দিয়েছেন যে মসজিদে বেশি বেশি নাম নেওয়া হলেও সেই মসজিদ ধসিয়ে দেওয়া হবে তার পতন হয়ে যাবে যদি কিনা থাকে প্রতিহত ব্যবস্থা না থাকে অতপর আল্লাহ রবুল আলমিন বলতেছেন বলু ময়ং সুরুহু আল্লাহ রবুল্লা আলমিন সাহায্য করবেন যে আল্লাহকে সাহায্য করবে যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ রব আলিন কে বন্দা সাহায্য করবে কিভাবে কোরআন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব আল বলেছেন ও আং জাল হাদিদ ফি হাদ আল্লাহ।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 মাধ্যমে আল্লাহ রব আলমিনের মানে নিজের পক্ষ থেকে স্বীকৃত সাহায্য হইলো কি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহকে সাহায্য করার কোন পদ্ধতিটাকে স্বীকৃতি দিয়েছেন যে এটা এটা আমাকে সাহায্য করা লোহাকে লোহার মাধ্যমে যদি আল্লাহ রব্বুল আলমিনকে কে সাহায্য করে তাহলে সে আল্লাহ রে কি করলো সাহায্য করলো কারণ আল্লাহ বলেছেন যে আমি লোহা অবতীর্ণ করেছি আমাকে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 সে করল সাহায্য আর আমাকে যে সাহায্য করে আমি তারা কি করব সাহায্য করবো আর আল্লাহ যদি সাহায্য করে তাহলে তাকে আর কেউ পরাজিত করতে পারবে তাকে কি করতে পারবে না পরাজিত করতে পারবে না এই জন্য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 कारण आल्ला के नुसरत करा और आल्लाह के नुसरत करा आल्लाक कर नुसरत करा आल्लाक केल्ला पकृत बुसरत कर बिरोधिता करते नुसरत पा कि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 লাইনে আল্লা বন্দার আল্লাহ কি দুর্বল না না আল্লাহ রব আলিন বন্দাকে সাহায্যের জন্য আহ্বান করেছেন আল্লাহর কিসের কারণে না দুর্বলতার কারণে না ইন্দ কবি আল্লাহ কি নিশ্চয়ই শক্তিশালী আল্লাহ নিশ্চয়ই শক্তিশালী সুতরাং করা এটা ব্যবস্থা করতে হয় না কিন্তু আল্লাহ রাবুল আলমিন থেকে সাহায্য পেতে হলে আল্লাহ কি করতে হবে সাহায্য করতে হবে এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে বন্দাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ তালা এই প্রক্রিয়াটা কি করেছেন দিয়েছেন বুঝেছিস না আল্লাহর দুর্বলতার জন্য নজবিল্লা হাস মাঠে আল্লাহ রব আল বলবেন হে বন্দা আমি ক্ষুদার্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি আমাকে খাবার দাওনি আল্লাহ রবীন্দ্র হয়ে গিয়েছেন না হয়ে হয়ে কারো কাছে কি করছে গিয়েছে তাকে যদি খাবার দেওয়া হইতো তাহলে কাকে খাবার দেওয়া হিসেবে গণতেন আল্লাহ আল্লাহকে খাবার দেওয়া হিসেবে গণতেন এখানেও বিষয়টা এমন ওই যে আল্লাহ রব্বুল আলমিন আসলে কি দুর্বল যে সাহায্য প্রয়োজন আল্লাহর দুর্বলতার জন্য না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 চূড়ান্ত ধরনের একটা ধর্মবিরোধী কথা আল্লাহ আমাদের কিছু করার নাই না বরং আল্লাহ সুরক্ষিত পেতে হলে এই সুরক্ষার ব্যবস্থা আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে যে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যদি প্রতিহত ব্যবস্থা না হতো তাহলে লাফাসা জাতিল অর্দু পৃথিবী কি হয়ে পড়তো ধ্বংস হয়ে পড়তো ধ্বংস হয়ে পড়তো অশান্তিময় হয়ে পড়তো এখানে দেখেন যে বিষয়টা বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি প্রতিহত ব্যবস্থা না হতো মানুষের স্বাভাবিক একটা প্রকৃতি হল যে সে মারদাঙ্কামার খা মারামারি করুইয়া আদম আলি ইসাল্লা সালামের অবয়বকে যখন জান্নাতে সৃষ্টি করে রাখা হয়েছিল ফিরেস তারা দেখেই বলেছেন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 মারামারির প্রতিষেধক অন্য কোন কিছু না মারামারির না মারামারির প্রতিষেধক কিনা নামাজ না মারামারির এই মারামারিটা হবে কার নির্দেশে আল্লাহর নির্দেশে এই জন্য জেহাদ কে বলা হয় জেহাদি সাবিনিল্লাহ যে আল্লাহর পথে জেহাদ ফিতাল কি বলা হয় আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহর নির্দেশে যে মারামারিটা হবে সেই মারামারিটা পৃথিবী কি কি হবে ধ্বংসকারী হবে না রক্ষাকারী হবে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপনকারী হবে তাহলে পৃথিবীর মধ্যে মারামারি যেই পরিমাণ বাড়বে আল্লাহর নির্দেশের মারামারিটা সেই পরিমাণ কি করতে হবে বাড়াইতে হবে সেই পরিমাণ সেটা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হইতে হবে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 পক্ষে যুদ্ধ করে পথে এই একটা যুদ্ধ আর একটা যুদ্ধের কি প্রতিষেধক ওই যে শয়তানের পথের যুদ্ধটা এটা চলমান মানব প্রকৃতি হিসাবেই এই শয়তানের পক্ষে মানুষে যুদ্ধ করতে থাকবে সুতরাং এইটার প্রতিষেধক কি মাধ্যমে হবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের মাধ্যমে অশান্তিটা কি হবে দূর হবে তাহলে দফা এটা কার পক্ষ থেকে দফা আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ আল্লাহ নামে যুদ্ধ হবে যেই পরিমাণ এটা বেশি অস্তিত্বশীল হবে সেই পরিমাণ প্রীতিটা শান্তিময় হবে ফাসাদের বিপরীতে কি আসবে সলাহ এবং শান্তি আসবে আর যেই পরিমাণ আল্লাহ আলমিনের পক্ষ থেকে মানে আল্লাহর নামে যুদ্ধটা কমে যাবে এর ঘাটতি দেখা দেবে সেই পরিমাণে কি দেখা দিবে ফাসাদ অশান্তি আর পতন দেখা দেবে তো পৃথিবী না পৃথিবীর মধ্যে যে ধর্মীয় উপাসনালীগুলি আছে সেইগুলির ক্ষেত্রে এই বিধানটাই প্রযোজ্য যে এখানে আল্লাহর নামে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না থাকবে যেই পরিমাণ যুদ্ধ পরিত্যা হবে সেই পরিমাণে এগুলির অস্তিত্ব ধ্বংসের সম্মুখীন হবে